ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا سورة إسراء بني إسرائيل 27 نمبر الله تلا بلچن تمرا حق أدايكرو أطيو شجونر حق مسكن در حق مسافر در حق ولا تبذر تبذيرا আর তুমি অপচয় করো না অপব্যয় করো না ইনাল মুবাজা কান যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই ডাইরেক্ট শয়তান না হলেও তারা আসলে শয়তানের ভাই কারা যারা অপব্যয় করে ওয়াকান শানিহি কাফুরা আর আসলে শয়তান তার রবের জন্য কাফুর, না শকর কৃতজ্ঞ অকৃতজ্ঞ ইত্যাদি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 বিভিন্ন আসমার যখন ফল আসবে তখন তোমরা বাগানের ফসল খাও তু হাক্কা হাসা আ দেহ আর যখন কাটাই করবে ছাটাই করবে ঝাড়াই মারাই করবে তখন ফসলের হক আদায় করে দাও আল্লাহর হক আদায় করে দাও তুসরিফু আর তোমরা অপচয় করোনা নিশ্চয় আল্লাহ অপচয়কারী কে পছন্দ করেন না ভালোবাসেন না যে অপচয় করবে আল্লাহ আল্লাহতালা তাকে পছন্দ করেন না আল্লাহ তালা এটা বলছেন সুরা নাম একশো নম্বর আয়াত প্রত্যেক নামাজের সময়ে নিজেদের সৌন্দর্য অবলম্বন করো। দেখছেন নামাজে সৌন্দর্য অবলম্বন করতে হবে মাথায় টুপি দিয়ে বা দিয়ে যেমন করে সৌন্দর্য আসে তাই না তা বলে নামাজের সময় তালপাতার ডালি দিলে মাথায় সৌন্দর্য আসে আসবে তারপরে প্লাস্টিকের খাঁচি দেখেছেন মসজিদে মসজিদে টাঙানো থাকে আহা ঘর থেকে টুপি আনতে পারবে না গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে এলো আর মসজিদে টুপি ওই যে তালপাতার পাতার খাঁচি ডালি টাঙানো আছে মাথায় নিয়ে নিল আর তাতে তেল চিটে হয়ে আছে গন্ধ কালো তাতেই মাথা নিয়ে নামাজ পড়ে এতে কি সৌন্দর্য আছে তাহলে সৌন্দর্য অবলম্বন করার আদেশ আপনি পালন করতে পারলেন না অনেকে আবার এই আদেশ পালন করে পোঁটা লাগা রুমাল মাথায় বেঁধে তাই না রুমাল বাঁধলে কি সৌন্দর্য আছে এই মাছালা টুপি লাগিয়ে আছেন রুমাল লাগিয়ে আছেন এতে সৌন্দর্য আছে কিন্তু রুমালটা আপনি ওই পোঁটা লাগা রুমাল মুখ মোছা রুমাল ঘামের রুমাল আপনি মাথায় বেঁধে নেন তাতে কি সৌন্দর্য আসে ওরা আসলে মনে করে কি সৌন্দর্য আনা না মাথা ঢাকা জরুরি ওরা মনে করে নামাজের সময় মাথা ঢাকা জরুরি তাই রুমালটা বেঁধে নাই। না মাথা টাকা জরুরি না সৌন্দর্য আনয়ন জরুরি জরুরি আবারও বেশ ভালো কাপড় পরে যাও আর যখন মসজিদে আসবে আল্লাহর সামনে আল্লাহর দরবারে তখন তখন কি গামছা গাইতে শুধু গেঞ্জি গাইতে আসবে ভালো লেবাস পরে নামাজে এসে ইয়াবান্দা কুল্লি মাসজিদ তার পরবর্তী আদেশ অপচয়কারীকে পছন্দ করেন না ভালোবাসেন না নিশ্চয়ই আমরা প্রত্যেককে আল্লাহর ভালোবাসা চাই তাই না আল্লাহ আমাকে ভালোবাসুক আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর যদি আল্লাহর ভালোবাসতে চান তাহলে কার তরিকা ধরতে হবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহর নবীর পথ কি নীতি কি এই ছিল যে আল্লাহ নবী অপচয় করতেন না আপনি যদি অপচয় করেন তো আল্লাহর নবীর পথের বাইরে তাহলে আল্লাহ আপনাকে কি করে ভালোবাসবেন হতেই পারে না হিসাব নেবেন না আল্লাহ হিসাব নেবেন নিয়ামত সম্পর্কে কাল কেয়া মতে প্রশ্ন হবে সম্পর্কে কাল কেয়ামতে প্রশ্ন হবে আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি বলুন তো বলতে পারবেন আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি এই যে আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছেন আকবার বিশাল বড় নিয়ামত আর মুসলিম আবার সহি মুসলিম খাঁটি মুসলিম মুসলিম তো বহু ধরনের আছে মুসলিম তো নাম কে আসতে মুসলিম আছে না সে মুসলিম না আসল মুসলিম সহিদার মুসলিম বানিয়েছেন তার জন্য আপনার সবচেয়ে বড় নিয়ামত তাই না এখানে পানাহারে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ কেয়ামতের দিন সেই সবচেয়ে বড় নিয়ামতের প্রশ্ন সবার আগে আপনাকে করবেন বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন হবে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন আপনাকে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 বাশাল্লাহ খবরের দায়িত্ব নিয়ে ঠিক নিয়ে বসে আছো সারা বিশ্বের খবর শুনছিলিলে বড় রাজনীতিবিদ সারা বিশ্বের ঠেকে নিয়ে বসে তাই খবর শুনছিল এখন নামাজ পড়তে এলে জামাত শেষ হয়ে গেল সে জামাতের সময় খবর অতএব খবর শুনবো জামাত না যথা সময়ে নামাজ পড়াও আজে তাকে বলবেন নামাজি তাই না সুতরাং প্রথম প্রশ্নকে আমাতে কি হবে নামাজ তারপরে কি হবে প্রিয় দর্শক মন্ডলী একটু বিরতির পর আপনাদেরকে বলছি সাথে থাকুন কাছে থাকুন হেদয়াতের মিন সম্মান যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি जार्ध्यमान बोझा सहज इ बुनियादी शिक्षा साधारण उदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আজ রাত আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटा से क्योंकि जुवकर जरूरी इसलमर आलो आधुनिक सभ्यताओं समाज परवर्ती अनुष्ठान पिस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 बोलते अपनार जीवने सब चे बड़ नियम की आल्ला मुस्लिम बनिए अल्लाह विशाल बड़ नियमत और मुसलिम अब सही मुस्लिम खाँटी मुस्लिम मुस्लिम तो बहुधर आज मुसलिम तो नाम मुसलिम आ मुस्लिम ना, ना। आसल मुसलिम सही आकीदार मुस्लिम बनिए आप सब चे बड़ नियम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 তেমন সপ্তাহে একদিন পরে একে নামাজি বলবেন চারো আক্তের পরে ফজরের নামাজটা পড়তে পারে না নামাজি বলবেন না নামাজি এটা নামাজি নয় নামাজি হচ্ছে কে যে পাঁচ আক্তের নামাজ কন্টিনিউ ঠিক মতো সময়ে পড়ে অন্য সময়ে পড়লে খবরটা দেখেনি তারপরে দেখবেন অনেক মানুষ আছে মসজিদে নামাজের জামাত হয়ে গেছে বসে আছেন এমন সময় কিছু যুবক আসে নামাজ পড়তে কি ব্যাপার খবর চলছিল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 তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে বয়স কিসে ক্ষয় করেছে ষাট সত্তর আশি নব্বই সেই বয়স সে কিসে ক্ষয় করেছে ভালো কাজে না খারাপ কাজে ওয়ান সাবা বিহি ফিমা আবলা। আর এই বয়সের মধ্যে একটা বসন্ত কাল ছিল একটা শক্তির কাল ছিল যৌবন কাল সেই যৌবন সে কীভাবে ব্যয় করেছে কিভাবে ক্ষয় করেছে ভালো কাজে না খারাপ কাজে এই সময়ই পাপ বেশি হয় তাই না যৌবন কালে যত পাপ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 তোমার যৌবন তোমার কন্ট্রোলে ছিল না কন্ট্রোলের বাইরে ছেড়ে তোর অনেক জমি সম্পত্তির ছিল কিভাবে উপার্জন করেছিলি হালাল উপায়ে না হারাম উপায়ে আর নম্বর চার যে মাল তুই উপার্জন করেছিলি সেই মাল তুই কোথায় ব্যয় করেছিলি হালাল পথে না হারাম পথে উত্তর আছে উত্তর রেডি রাখতে হবে যে আমি যে মাল কামিয়েছি হয়তো হালাল পথে কামিয়েছি কিন্তু ব্যয় করেছি কোন পথে ঠিক পথে না পথে। অপচয় করেছি না অপব্যয় করেছি প্রশ্ন এবং তার উত্তর রেডি রাখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হলো বান্দা তুই তো অনেক শিক্ষা করেছিস পিস টিভিতে বসে অনেক জ্ঞান শিখেছিস বহু জলসা জলুসে গিয়ে জ্ঞান শিক্ষা করেছিস মাদ্রাসায় গিয়ে লেখা পড়া করেছিস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 বাজে ধারণা যে জন্ম হয়ে গেছে এই জন্মই শেষ আর এই জন্মের মাঝেই তুমি ভালো মন্দ যাই করো পরজন্ম যেটা আখেরাতের জন্ম দুনিয়ার জন্ম নয় এ নয় যে এই জন্মে ভালো হলে এ জন্মে খারাপ হলে পরে পরজন্মে কুকুর বিড়াল হয়ে জন্ম নেবে না বাজে কথা কুকুর বিড়াল কুকুর বিড়াল মানুষ মানুষই মানুষ কুকুর বিড়াল কেন হবে বাজে ধারণা প্রিয় দর্শক মন্ডলী বাকি কথা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে সে টুপি গুলোকে কম্পালসারি টুপি না দিলে সলা হবে না অনেক মশালিকে দেখা যায় পিছন দেখতে এসে মাথায় টুপির চাপে দেয় এটা কি না কম্পালসারি টুপি মাথায় দেওয়া জরুরি না टुपी हे सौंदर्य जदि क्यों खाली माथा नाम नाम समस्या है ना क्यों से एक पालन करलना से सौंदर्य आनयन माथा से टूपी लागाले मानसर सौंदर्य आसे आल्ला नबी सल्लाम टुपी व्यवहार करो सही प्रमाण नहीं तब पाकड़ी व्यवहार करुगे टूपी छो को सहबी जख सूतरा थकतोना टुपी खुले रेखे सूत्रा बनाते एम कथा आम टुपी चालू छोड़ অতএব টুপি পরা যায় এবং টুপি পরে নিজের মাথার সৌন্দর্য আনা যায় নামাজের সময়ে এই সৌন্দর্য আনা ভালো উত্তম আফজাল কিন্তু যদি কেউ না করে না পরে তার নামাজ হবে না বা হেই তুই টুপি মাথায় পড়লি না কেন কেউ যদি বিনা টুপিতে একামত দা হে একামত হলো না কেউ যদি বিনা টুপিতে ইমামতি করে তার পেছনে নামাজ পড়বো না হ্যাঁ এইসবগুলো হচ্ছে গোড়ামি এগুলো বাড়াবাড়ি অতিরঞ্জন ও গোরামি সুতরাং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 আদর্শ পরিবার হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তাহত পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গোনা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শিখ কোন দিবস পালন করা শিখ হাতে রাশি দেখে ভাগ্য